বেদন সানডে সাসপেন্স শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো সালে মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশাল ব্যক্তিত্ব বোমকেশ বক্সি স্রষ্টা তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য তার লেখা ভূতের গল্পগুলির মধ্যে থেকে একটি গল্প আকাশবাণী সানডে সাসপেন্সের নিবেদন আজকের সানডে সাসপেন্সে আছে আরও একটি নতুনত্ব গল্প পাঠে রেডিও মির্চি টিম ছাড়াও আছেন অডিশনের মাধ্যমে বেছে নেওয়া কিছু মানুষ যাদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব আজকের গল্পে ঠিক শেষে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পটি লেখেন একত্রিশে জ্যৈষ্ঠ তেরোশো তিপ্পান্নঙ্গাব্দে অর্থাৎ জুন উনিশাব্দে প্রধান চরিত্রে বড়দার ক্লাবের সদস্যরা সুধাংশু ভূত বাবু এবং প্রিয়তোষবাবুর স্ত্রী সুধাংশুবাবুর ভূমিকায় মীর বাবু শঙ্করী প্রসাদ মিত্র বাবু স্ত্রী সুলগ্না আচার্যী গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে শরদ ইন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আকাশবাণী বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম ফাল্গুন মাসের অপরূপ একটি গধুলি যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকরকোনা ছড়াচ্ছিল এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছিল से गुनगुन करेमे गान भाजन निकुंजे गहे पाखी एम समय सुधा बतदिन क्लाब्दी सम्प्रति सम्भवतः बड़दार संगे भूत प्रेत नहीं तर्क करवार मतलब क्लाब्चे प्रेत जो सम्बन्धे नास्क बड़ एक देखा जाए বড়োদার সঙ্গে চোখাচোকি হলেই তার মুখ লড়াইয়ে ভেড়ার মতো যুদুৎসু ভাব ধারণ করত তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের স্বর্ণাপন্ন হতেই হয় কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশু সে তেজ নেই মুখখানা কেমন যেন ফ্যাকাসে মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে অমূল্য জিজ্ঞেস করল হে সুধাংশু কেন পাংসবদন তোমার সুধাংশু উত্তর দিল না সোজা বড়দার মুখের সামনে গিয়ে দাঁড়াল একাগ্রভাবে ভাবে কিছুক্ষণ তার মুখের পানে তাকিয়ে থেকে গাড়ো গাঢ়রে বলল ভাই বড়দা পায়ের পুলো দাও বলে তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল আমরা সকলে হা করে রইলাম এমন কাণ্ড জীবনে দেখিনি বড়দাও ভেবা খেয়ে গেছিল সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল তোমার কাছে ক্ষমা চাইছি কালকের ঘটনার পর আর আমার প্রেতজনীতে অবিশ্বাস নেই অতঃপর কালকের ঘটনা শোনবার জন্য আমরা তাকে ঘিরে বসলাম কিছুক্ষণ উন্মোনাভাবে আকাশের পানে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন প্রিয়তোষবাবু ওই যে বাড়িখানা আগে মাইনার স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন বাড়ি চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি হলদে রঙের বাড়িখানা তোমরা দেখেছ বোধহয় প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল পাড়ায় নতুন বাঙালি এসেছেন তাই স্বাদ সম্ভাষণ করবার জন্য নিজেই আগ বাড়িয়ে তার কাছে গিয়েছিলাম আর বছর ৪৫ বয়সের একটু শৌখিন গোছের ভদ্রলোক প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়াল বসাচ্ছিলেন আমার সঙ্গে মামুলি দু চারটে কথা হল কাজকর্ম কিছু করেন না পয়সা আছে আর ওই সন্তান টন্তানও কেউ নেই বছর দশেক আগে স্ত্রী মারা গেছেন তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান এর আগে বছর ধরে গয়ায় ছিলেন সেখানে আর মন টিকল না তাই চলে এসেছেন ভদ্রলোক একলা থাকেন অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল কিন্তু প্রথম আলাবেই তো কথা জিজ্ঞেস করা যায় না তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন দেখলাম লোকটি বিপত্নীক এবং বয়স্ক হওয়া সত্ত্বেও প্রাণটা কিন্তু বেশ তাজা রেখেছেন তারপর আরো বার দুই তার বাড়িতে গিয়েছিলাম তার রেখেছেন। সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায় তার বাড়িতে মেয়ে মানুষের পাঠ নেই অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না আরো লক্ষ্য করলাম লোকটা যে পরিমাণে অমায়িক সেই পরিমানে মিশুকে নয় কথা ভারী মিষ্টি কিন্তু কম কথা বলেন কথা বলতে বলতে বা শুনতে শুনতে কিরম যেন অন্য মনস্ক হয়ে পড়েন তাছাড়া আমি তিনবার তার বাড়িতে গেলাম তিনি একবারও তার পাল্টা দিলেন না একটু বিরক্তি বোধ হলো সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড় লোক মনে করে আমি তার মশাহিবি করবার চেষ্টা করছি তাই যাওয়াটা বন্ধ করে দিলাম তারপর ওই পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো এই পর্যন্ত এইভাবে তিন সপ্তাহ কেটে গেল প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো এই সব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়ের পর শোনা যায় আর পাড়া কেউ কেউ নাকি তা শুনেছে এমন কিছু অসম্ভব কথা নয় মনটা খুঁতখুত করতে লাগলো প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি তবু কিছুই বলা যায় না যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না আর চরিত্র এক প্রিয়তোষবাবুরে নেব না তো অহংকার আমার নেই তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক এ বিষয়ে করবার তো কিছু নেই করবার মধ্যে ওই বৈঠকখানায় বসে মুখরচক জল্পনা করতে পারি অন্তত তখন তাই মনে হয়েছিল কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের চাঁই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো ভূত ডাকাবুকো ছেলে মনের মধ্যে মার প্যাঁচ নেই মেজাজ করা সে এসেই প্রিয়ত সোভাকুর কথা তুলল শুনেছেন বোধহয় দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো ওই যাকে বলে নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি একটু ইতস্তত করে স্বীকার করতে হলো হ্যাঁ কিছু কিছু শুনেছি বই কি তাহলেই পালাবে ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট কিন্তু মনে মনে তাদের বাহু বলকে সম্ভ্রম করি তবু ক্ষীণ আপত্তি করে বললুম শুধু কানাঘুজোর উপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা করা উচিত ভূত বলল আপনি যাচাই করুন অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাতে গিয়ে প্রিয়তোষ বাবুর বাড়িতে আড়ি পাতা কাজটা মোটেই রুচিকর মনে হলো না কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেবার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো রাত সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সেরে রাবার সোল জুতো পায়ে দিয়ে বেরোলুম স্ত্রীকে বলে গেলুম ফিরত দেরি হবে ঘুমিও না আর দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে তাই শোনো প্রিয়তোষবাবুর দরজার সামনে ভূতোর সঙ্গে দেখা হল এই ভূতোটা এমন গুয়ার। জুতো পরে এসেছে যার আওয়াজ দেড় মাইল দূর থেকে শোনা যায় তাকে বললুম ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না শিকার ভরকে যাবে সে বলল ব্যাস আমি বাইরে পাহাড়ে রইলুম রাস্তা তখন নির্জন হয়ে গেছে প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার ফটক পার হয়ে পা টিপে টিপে ड़ीर सामना सामनी एस सदर दरजार माथार र खिलेनर काचर भेतर दिए एक आलो चोखे पड़ल घर दरजा जानला सब ही बंध किंतु भेतर थे एक अस्पष्ट गुंजन आसाना खाटो गलए कथा बोलते আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার কোনো কালে নেই যদি ধরা পড়ি তাহলে কি বলবো? তার একটা খসড়া মনে মনে নকশা করছিলাম কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না যাই হোক কর্তব্য যখন করতেই হবে তখন দিধা করে লাভ নেই বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা তারপরই বৈঠকখানা ঘর যত সম্ভব বৈঠকখানার বন্ধ দরজা সামনে গিয়ে দাঁড়ালাম একটু একটু হাওয়া দিচ্ছিল ফাগুন রাতের হাওয়া ঠান্ডা আর মোলায়েম এমন কিছু বুড়ো হয়নি মনে হলো এমন রাতে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ তা হোক অবৈধ প্রণয়। কিন্তু সে যাক ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে আর বেশ সহজ গলাতেই কথা বলছে একজনের গলা চিনতে কষ্ট হলো না নিঃসন্দেহে প্রিয়তোষবাবুর গলা অন্য গলাটি स्त्रीलोके बटे आ मिस्टि भरा गलासराज आवाजर मत तिरकम जो एक धात झंकार आन पे सुनते लगलम গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না একবার কবিতা করছেন। তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল দোরের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করল কথাবার্তার সুর বদলে গেছে মান অভিমানের পালা চলছে মনে হলো যেন মেলি গলা বলছে যাও তোমার সঙ্গে আর কথা বলবো না আর কেন আমার শুধু নয় জমা কারণ মেলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলায় নয় শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা মনে মনে ঘেমে উঠছিলাম আর ভাবছিলাম हटात घर मधे सब आवा बन्ध हो गई बेंग हासि उच्छित उठल हासि थामले स्पष्ट स्त्री कंठ शनते একটি ভদ্রলোকের কাছে ঘরের মধ্যে আলো ছিল কম পাওয়ারের একটা নীল বাল্ব জ্বলছিল দেখলাম দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়ার লজ্জা সেখানে লেষমাত্র নেই উল্টে তিনি বললেন আসুন একরকম অষাঢ় ভাবেই ঘরে ঢুকলাম ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই মেলি গলার অধিকারিনী কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতুম কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগাল না তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন কিছু দরকার আছে কি আমি উত্তর দেবার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল আমি ধর করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে শুনতে এসেছেন সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলাম মাথার চুল বোধ হয় খাড়া হয়ে উঠেছিল গায়েও কাঁটা দিয়েছিল বিরহল জিজ্ঞাসা করলাম কথা বলছি প্রিয়তোষবাবু প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন তারপর মাথা নিচু করে আস্তে আসতে বললেন আমার স্ত্রী আপনার স্ত্রী কিন্তু রেডিওর মধ্য থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো কিন্তু তিনি মারা গেছেন এই না পাড়ায় এসে আছেন আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে জানেন ঝাঝালো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেলো যাও এবার শুয়ে নইলে শরীর খারাপ হবে কিন্তু কিন্তু কিছু যে বুঝতে পারছি না রেডিওর রেডিওর ভেতর থেকে ক্লান্ত স্বরে বললেন রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন তার মৃত্যুর পর থেকে হেমনি হয়ে আসছে আমার জীবনের এই একমাত্র সম্বল উনি সংসার চালান উনি সবকিছু করেন আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই বিস্ময়ের ঘরে মনটা তখন অর্ধ মূর্ছিত হয়েছিল বললু কিন্তু আপনার স্ত্রীর বুকের ব্যায়ামও আছে না ভালো চান তো শিগ্রের বাড়ি যান নইলে হয়তো আর দেখতে পাবেন না শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠলো সেই যে সাধু ভাষায় বলে বেতরা হত কুকুর ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখ দৌড়তে পথে ভূতবোধার সঙ্গ নিয়েছিল কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয় আবছায়া একটা অনুভূতি মাত্র বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন তার দুচোপ বন্ধ হ্যাঁ আর একটা হাত এমন এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয় মনের অবস্থা বুঝতেই পারছ প্রায় তার ঘাড়ের ওপর আছড়ে পড়লুম তিনি ধর্মর করে উঠে বসে বললেন পরের হাঁড়িতে কাঠি দিতে স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন একটু ভয় দেখাল আর কখনো এমন কাজ করবেন না शरद बंदोपाध्याय प्रियतोष बाबू दमदम सीथी शीप्रसाद मित्र इन नाटक नहीं चर्चा करें प्रियतोष बाबुर स्त्रीयर भूमिकाय पिकनिक गार्डन थे सुलगना आचार्य मीडिया सायन्सर छात्री एधांशु चरित्रे मीर गल्पे सूत्रधार दीप